بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الامور دروسوتا بواسطিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা আলে ইমরান আয়াত بسم الله الرحمن الرحيم সৃষ্টি আল্লাহ আবিদান মানে মিলকান মালিকান আল্লাহ সবকিছু আল্লাহর গুলাম আবিদ ওখরি তোমাদেরকে অস্তিত্ব দান করা হয়েছে তোমাদেরকে তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে লিন্নাস মানুষের কল্যাণার্থে বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ দাও বা তোমরা সৎ কাজের আদেশ দান করো অসৎ কাজ থেকে বাধা প্রদান করো এবং আল্লাহর ইমান আনো তো দেখো এই আয়াতের মধ্যে উম্মাতে মহাম্মদিকে খায়ের উম্মা বলার পর আল্লাহ বলতেছেন যে তোমরা তিনটা কাজ করো মুরুন আবিল মাফ আনিল মুনকার মুন্কর ও মিনুনা তিনটা কাজ করো আয়াত আয়াতের মধ্যে আয়াতের তরস দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে তিনটা কাজ যেহেতু তোমরা করো এটি হলো তোমাদের খায়ের উম্মা হওয়ার বজা খায়ের উম্মা হওয়ার তো তোমরা যেহেতু তিনটা কাজ করো এই জন্যই তোমরা খাইর উম্মা অতএব তোমরা খায়ের উম্মা ততক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আর যদি তিনটা কাজ না করো তাহলে উম্মার যে ফজিল সেটা পাবে না সেটা পাবে না এবার একটা প্রশ্ন যে এখানে যে তিনটা কাজের কথা বলা হলো আমর বিল মাফ নাহিয়ানিল মু আর ইমান বিল্লা তিনটা কাজ এই উম্মাতে এখানে যেভাবে উল্লেখ করা হয়েছে যে খসুসি হচ্ছে না অথচ এই তিনটা কাজ তিনটা কাজের উন্মতের মধ্যে তারা একে অপরকে অন্যায় কাছ থেকে বাধা দিত না হাউ না আনমুন অন্যায় কাছ থেকে বাধা দিত না তারপরে যে এই হজরত এই দাউদা আলী ইসলামের সম্প্রদায় যাদেরকে আল্লাহ তালা বানর বানিয়ে ফেলছিলেন শুকর বানিয়ে ফেলছিলেন তাদের বিবরণটা যেখানে আসছে তিনটা ফেরকা হয়ে গেছে যে এক এলাকার কিছু মানুষ তারা মাছ ধরতে শুরু করছে একদম প্রথম প্রথম হিলাবাহানা করত করতো পরে একদম ব্যাপক ভাবে মাছ ধরতে শুরু করছে আর আরেকদল লোক যারা ওলা বা নেককার। ওনারা তাদেরকে বাধা দিতেছিলেন বাধা দিতেছেন উপদেশ দিতেছেন আর আরেক দূর লোক ছিল মাঝে মাঝে অন্যায় কাজে নিজেরা লিপ্ত হয় নাই। আবার এই মারুফ এই কাজেও মাঝামাঝি আছে তো যারা আমরবিল মারুফ আর নাহিয়ানির মুনকারের দায়িত্বটা আঞ্জাম দিচ্ছিলেন তাদেরকে যারা নিজেরা অন্যায় কাজে লিপ্ত হননি আবার আমরুবিল মারুফের কাজও করতেছেন না এই তারা তারা ওই আমর বিল মা যারা করতে তাদেরকে বলতেছে আপনারা কেন এমন এক কৌম উপদেশ দিচ্ছেন আল্লাহ তাদেরকে হয়তো একদম শেষ করে দেবেন অথবা কঠিন শাস্তি দেবেন তখন যারা ওই দা ইয়া ফেরকায়েরা না তারা বলতেছে মা আদির ইরিক তোমাদের রবের কাছে যেন আমরা বলতে পারি যে আল্লাহ আমাদের জিম্মদারি তো আদায় করছি মা আদির এটা জন্য বলতে পারি আর একটা হলো হয়তো আমাদের এই বনীজ ছেলেরা প্রথম প্রথম অন্যায় কাজ দেখলে বাধা দিত কিন্তু যখন বাধা দেওয়ার সে অন্যায় কাজ থেকে বিরত থাকতো না তার সাথে আবার উঠা বসা করতে থাকতো উঠাবসা করলে পরে একটা পর্যায়ে তাদের দিল সে আল্লাহ মিলাই দিছে এগুলো অর্চনা শুনছতের মধ্যে জবটা তাফসিরে কাবিরের মধ্যে এই আল্লাহ ফখর উদ্দিন রাজি উল্লেখ তো তাফসিরে কাবিরটা আসলে খুব সুন্দর একটা তাফসির ওটার মধ্যে এমন এমন জিনিস পাওয়া যায় যেটা অন্যান্য জায়গায় পাওয়া যায় না আর ওনার তর্জাটাই এমন দ্বিতীয় কথাটা হলো এটা এবার আমি এবার তোমাদেরকে শোনাই আমি কিতাবের মধ্যে লিখে রাখছিলাম তারপর কবিরের এই আযাতের মাথা হাতে আলমাস আল্লা সাহানিয়া বলতে যেটা আনছেন সেটা হলো দেখা এবার শোনো আরবিটা শুধু শোনো তাহলে বুঝবার সহজ আরবি মানে কি কারণ এই তিনটা সিফত আলামত হলো অথচ এই তিনটা সিফার তো ছিল ইমাম আবুকর তিনি উত্তর দিচ্ছেন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থ হয় তারা মারুফ না সেটা কি অহওয়াল কেতাল সেটা হলো কেতাল লি আন্নাল আমারুফ ওয়ান قد يكون بالقلب وباللسان وباليد. কারণ أمر بالمعروف সেটা লিসান দ্বারা হয়, কলব দ্বারা হয়, হাত দ্বারা হয়. واقواها ما يكون بالقتال. ما يكون بالقتال. কেন? لانه القاء النفس في خطر القتل. امر بالمعروفের اقوا হলো কেতাল কারণ কেতাল হলো القاء النفس في خطر القتل. ارا واعرف الدين الحق মাধ্যমে অন্যান্য মানুষদেরকে সবচেয়ে বিরত রাখা যায় সবচেয়ে মুনকার হলো কুফর। আর সবচেয়ে বড় মানাফে হলো দিন যেহেতু যেটা বললেন যে এই উন্মতের সব হলো কেতাল এখন প্রশ্ন হলো যে কেতাল তো পূর্বের উন্মতের মধ্যেও ছিল ছিল না কিভাবে হবে এটার উত্তরটা পরে দিতেছে ইমাম আবু বকর আফার তিনি ওই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে আমরুবিল মাৰরুফ নাহিয়ানুল মুমান এই তিনটা জিনিস পূর্বের উম্মতের মধ্যেও ছিল তো এই তিনটা জিনিস এই উম্মতের হিসেবে উল্লেখ করা হলো এটা কারণটা কি তো উত্তর দিছিলেন যে এই উম্মতের খুসুসিয়তের এজন্য যেহেতু এই উম্মত আমরুবিল মারুফ আর নাহিয়ানুল মুনকার এই দুইটা কাজ আঞ্জাম দেবে বি এরপরে সবটা কথা বলার পরে এরপরে মোসানিফ রাহিমউল্লা শেষ দিকে তিনি একটা প্রশ্নের উত্তর দিতেছে যে এই উম্মতের ফুসফিয়ত হলো যে এই উম্মত আমরু বিল মারুফ না করবে কেতালের তরিকা মানে দাওয়া বিল ইসান বিল কাল এবং বিল ইয়াদ বিল ইয়াদ করবে তো এবার রইল যে দাওয়া বিল ইয়াদ সেটাও তো পূর্বের উম্মতের মধ্যে ছিল না আর দাওয়াত বিল ইয়াদ যেগুলো তো আছে তো তাহলে এটা আগের জবটার কি অর্থ হলো এটা বলতেছেন একদম শেষ এই এই প্রশ্নের উত্তরটা দিতেছেন কলাম্মা কানা আমি ছিল এর দ্বারা কি বোঝা গেল না বরং যেই এহতেমামের সাথে এই উম্মতের মধ্যে আছে এত এহতেমামের সাথে মধ্যে ছিল এহতমামটা কিরকম এগুলোর মুখতালিফ আছে। একটা যে শেষ নবী হিসাবে যাকে পাঠাইলেন আল্লাহ সে নবীর মানে বলা যায় যে উল্লেখযোগ্য অংশ যে সময়টাতে ইসলামের অধিকাংশ হুকম হকের হয়েছে সবচেয়ে বড় ব্যস্ততা ছিল এটা নিয়ে রসুল আলী হাসলাম জামানায় গাজাওয়া এবং সারায়া সব মিলিয়ে প্রায় আশিটার উপরে হয় তো এই মার্লিনরা ওনারা একটা গর্ব করে ওনারা বলছেন যে প্রায় ছিল যে মুসলিমের মধ্যে সম্ভবত রেওয়ার টা আসছে যে আবাদা মুসলমানদের উপরে কষ্ট হয়ে যাবে এই আশঙ্কাটা যদি আমার না থাকতো তাহলে কোন সারিয়া যেটা আল্লাহ রাস্তায় বের হবে এটা পিছনে আমি থাকতাম না আবাদা কখনই থাকতাম না আবাদা শব্দটা সেটা আবাদের জন্যই ইস্তেমাল হয় তিনি তারা বের হতে পারবে না আমি নিয়েও যেতে পারি না যেটা আগের এই হাদিসের এই অংশটার আগের শব্দটাই আসছে এরপরে এই কথাটা বলেন যে কিছু মুসলমান মোদিনায় যারা যাদের অবস্থা এমন যে আমার পিছনে তারা থেকে যাবে এটা তাদের কাছে খুব কষ্ট লাগে আবার আমার কাছে এতটুকু সামর্থ্য নাই যে আমি তাদের সবাইকে যুদ্ধে নিয়ে যেতে পারি এরা যদি না থাকতো এরপর এই কথাটা বলেন যে যদি মুসলমানদের উপরে কষ্ট হয়ে যাবে আশঙ্কাটা না থাকতো তাহলে মা তা আনসার ইয়ে আবাদা এরপরে ওই মাসুরা উক্তাল তো কোন রক্ত শব্দ আছে অবস্থাটা আর সরাসরি যারা দিন শিখছেন সাহাবিদের অবস্থাটাকে তুমি সাহাবিদের জীবনী পড়ো একজন সাহাবি হয়তো এমন আমরা পাব না যেই সাহাবীর এই আল্লাহ রাস্তা কেতাল শাহাদত এগুলোর প্রতি আর এখনো আবাদা শব্দটা আসছে যত দিন আমরা থাকবো দিন হুজুরের হাতে আমরা জিহাদুর পাইছি আর হুজুরের জিন্দি হুজুরের ওফাতের পর সাহাবেদের জীবনী দেখতেও পাই জোনাদের ওনাদের স্বভাবটা কি ছিল এটা একটা আলী হাসাল্লাম যার মাধ্যমে দিনে ইসলাম আসতেছে তো ওনার হালাতটা হলো এটা ওনার হালত হলো এটা হুজুরে নিজের ব্যাপারে পরিচিত দিতেছেন তোমরা পড়বে দেখ একজন নবী নিজেকে পরিচিত যে নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন রহমত আল্লিল তিনি নিজের আনা নবী হাদিসের নাম দিয়েছিল মালহামা মালাহেম হাদিসের কিতাবে মুস্তা অধ্যায় আছে একবারেমা যে শব্দগুলো দ্বার কি বোঝা যায় হুজুরের মানসিকতা আমি নেব হুজুরে নবো পাওয়ার পরে কোন যুদ্ধবিগ্র এই তেজাওয়াত কিছুই করেনি মক্কার মধ্যে শুধু দাওয়াত দিচ্ছেন সাহাবিদেরও শুধু দাওয়াতের মধ্যে লাগিয়ে রাখছেন আল্লাহর হুকুমটাই এমন ছিল ফকরো ফাঁকা ছিল কিন্তু যেই মধ্যে আসে। একটা কথা আছে এক জায়গায় যে আজকে যদি খাতা আমাকে দেখতো তাহলে তিনি তার কসমের জন্য কাফারা দিতে হতো তাকে মানে উমর রবিআ ওনার তো দুই ভাই ছিল আমার আরেকজন হলো আমার এই জায়দ জায়েদ ছিল বড় ওমর ছিল ছোট ভাই তো খাত বাবা যে খাত করছে তোর দ্বারা পরে বলছেন যে আজকে যদি খাতা থাকতো যে আমি ওমর বিরাট একটা ইসলামী অঞ্চল নেতৃত্ব দিতেছি তাহলে আজকে কাফারা দিতে হতো এই কয় দিনের ব্যবধান কয়েক বেশি দিন তো না অল্প কিছু দিনের ব্যবধানে একজন কি হয়ে গেছে ফিলিস্তিন যখন তিনি যায় ওই ফিলিস্তিনের খ্রিস্টান পাদ রিজা ওরা মুসলমান আমির আবু বাদ রাহের কাছে শর্ত আরোপ করছে যে আমরা যুদ্ধ ছড়াই তোমাদের হাতে আমাদের এলাকা তুলে দেবো তবে শর্ত হলো তোমাদের আমির মেনে আসতে হবে আমির আসতে হবে ওনার কাছে আমরা চুক্তি করবো তো উমরবদি এখন ভাবলেন যে ইসলাম তো রক্ত ছাড়াই যদি এলাকা জয় হয়ে যায় তাহলে অসুবিধা গিয়েছি থেকে এই যাইতেছেন ফিলিস্তিনে ওখানে যাওয়ার পরে তিনি সেই পিছনে কথাটা স্মরণ করছেন তিনি ফিলিস্তিন আসছিলেন এমনি তো বেশি দিন আগের কথা না থাকা থাকাকালে হয়তো মূল ঘটনা যখন ঘটতেছে এর থেকে হয়তো সতেরো কি আঠারো বছর আগের ঘটনা তাদের বছর পরে গেছেন হিসাবে। মহাবিয়ার রবিউল কাছে এক লোক আসছে আসার পরে উনি চিনে যে হারাটা। চিনে পরে বলতেছে যে খুব একরান তাজিম তাজিম তাকলিম করছে করার পরে বলতেছে আপনার কি সেই দিনের কথাটা মনে আছে যখন আপনার কাছে বলছিলাম যে আমাকে একটু আপনার সাওয়ারিতে তুলে নেওয়ার জন্য মানে অমর মহাবীর যখন একদম সাধারণ ছিলেন তখন ওই ইসলামও গ্রহণ করছেন কিনা মনে নাই একজন সে সাওয়ারি দিয়েছিল আর মহাবীর ওট না সে রাজি হয়নি তো মহাবীর ঠিক আছে এমনি হাইটে গেছে এই কয়েক বছর পরে কয়েক বছর মানে এখানে তো অনেক বছর পরে প্রায় চল্লিশ বছর পরে মহাবীর যখন শামের খালিফা ওই তখন ওই লোকটা ওনার দরবারে গিয়ে হাজির যে কাকেরা কিছুদিন আগেও সাহাবিদেরকে ধরে পিটাইতো কিছুদিন পরে সাহাবিদের কি পরিমাণ করতে শুরু করছে শুধু সাইফের বরকত না আসলে এই এই জিনিসটা বুঝে নেওয়া এটা বহুত বড় একটা নিয়ম আল্লাহ যে সাইফ এটা হাতে যত মজবুত নেতৃত্ব তার হাতে এখন এটার এখন নাই এটা সবসময় এটা সাইফ ছাড়া এমনি অনেক পয়সা আছে কিন্তু সাইফটা নাই ওদের হাতে দুনিয়ার এখন নেতৃত্ব না দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে যাদের হাতে সাইফটা মজবুত যদিও নাকি দুনিয়ার হিসেবে তারা ওই বলে এই শব্দের ব্যাপারে আংজালা কিতাবের ব্যাপারে বলে আং জালা কিন্তু সেই শব্দটা হাদিদের ব্যাপারে বলতেছে আং জাল হাদি লোহা আসমান থেকে নজুল করছে তো লোহাকে আসমান থেকে আসছে এটার ওই মর্তুল করার জন্য আসবে না এটার আফরাদ অনেক বেশি আফরাদ কম হলে কথাটা বুঝো নাই হাদিদ ফিহি বা লোহার মধ্যে রয়েছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের উপকারিতা নাস এই এটার আফরাতটা অনেক বেশি না অনেক মানুষ এটার দ্বারা পায় দেখিনিছে <coughs> <coughs> <laughs> <coughs> আমি লোহা অবতীর্ণ করেছি যে লোহার মধ্যে রয়েছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকারিতা এটা একটা মাকসাদ আরেকটা হলো আর আমি দেখতে চাই যে কে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাহায্য করে না দেখে আগের সাথে মনে কি মানে ওটাই ময়াতাবার যেটা হবে বিল আল্লাহ তালার কাছে নসরত সেটাই নসরত আল্লাহরত হবে আমি হাদিদ অবতীর্ণ করেছি এই মাকসাদ এই মাকসাদ সাথে বলছে যে কিতাব একসাথে দুইটা জিনিস কিতাব অবতীর্ণ করছে আর হাদিদ রাস্তা দেখাবে হাদিদে ওই সিরাপটাকে প্রতিষ্ঠিত করবে কিতাব শুধু কিতাব থাকে তাহলে হয়তো মানুষকে রাস্তা দেখানো যাবে কিন্তু প্রতিষ্ঠিত হবে না দিন কিতাবের সঙ্গে যখন সাইফ থাকবে তখন দিন প্রতিষ্ঠিত আচ্ছা চলো তাহলে এই যে এটা এই তোমরা দারুল মতালাতে দেখে দেখেন এবারে এটা বলে এবার তফসির করতেছেন তোনে কা রহিমা করেন রে এনে এনে তফসির করেন তিনি বলেন তিনি বলেন তোমরা খাইব তোমাদের খায়ের হওয়ার পরে যে কাজটা বলা হয়েছে আর ফিস খাই তু নাহিম তোমরা মানুষের জন্য কল্যাণ কানি অতএব তোমরা মানুষকে তাদের গড়দানের গড়ে তোমাদের দারুল ইসলামে ইসলামে আমর মারুহ নাহিয়ানি বুঝতেছেন আর যদি এই আয়াতের তাফির যদি আমরা নিজেদের মতো করে করি তাহলে স্বাভাবিক যারা ইসলামের দুশ্মন তাদের এখানে একটা কথা বলা সুযোগ হয়ে যায়। দেখা ইয়ের আবু কি আপা ও রবি ও আতি সবাই বলছেন এরপরে সামনের পৃষ্ঠাতে তিনি বলেন এটা তিনি বলছেন তিনি জিতেছেন যে এই আয়তের মহাজি সাহাবাহর উম্ম আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে তো এই আয়াতের উপরে এই সাড়ে চোদ্দশো বছর ধরে আমল চলতেছে না কি আমল চলতেছে না ততের সাহাবা একরাম এই আয়তের তাপসিদ যা করছেন সেই হিসেবেই তো এই আয়তের আসল তাপসিট হবে এটা যদি না বলে নতুন একটা তাপসির আমরা করি তাহলে স্বাভাবিক ভাবে ইসলামের দুশ্মন যারা তাদের এখানে একটা প্রশ্ন এসে যাবে তারা এই কথা বলতে পারবে যে এই আয়তের উপরে কে কথাটা বুঝতে পারো নাই তার মানে আয়াতের তাপসির সেটাই যেটা সাহাবাহ করে গেছে নতুবা সাহাবিদেরকে সবাইকে বলতে হবে না যে সাহাবিরা এই আয়তের উপর আমলে ছেড়ে দিয়েছে। এখন বললো যে সাহাবিদের থেকে যে আমলটা তেরোশ বছর বছর ধরে চালু এরপরে তেরোশো বছর পরে যদি অন্য আরেকটা ভালো একটা কাজ চালু হয় তাহলে সেই আসল কাজটা আয়তের মেজদাকে থেকে বের হয়ে যাবে এটা কিভাবে হয় মানে একটা আয়তের উপরে আমলের ধরে এক ভাবে চলতেছে এরপরে আরেকটা কাইফিয়ত সেটাও শহীদ দিকে চালু হয়েছে সেটা চালু হওয়ার পর আয়তের মেজদাক সম্পূর্ণ আলাদা আরেকটা হয়ে গেছে ওই তেরোশ বছর ধরে চলে আসা যে মেজদাকটা সেটা সম্পূর্ণ বাইরে বের হয়ে গেছে এটা আয়তের মেজদাকিয়ার রয় নেই বলো এটা কেমন কথা হইলো এরপরে এরপরে আল্লাহ যে তোমরা উম্মা তোমরা এই তিনটা কাজ করো এবার ইহুদিদের ব্যাপারে বলতেছে যে আয়াতটা একটু লাহুম তারা যদি ইমান আনতো তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হতো তাই না তাদের ব্যাপারে বললো তারা ইমান রাই আনবে না এরপরে বলতেছে যে তারা ইমান না এনে কি করবে এটা সামনের আবার বোঝা যায় আল্লাহ তালা বলতেছেন মুসলমানদের তারা সামান্য কিছু কষ্ট দেওয়া ছাড়া তোমাদের এসে লিপ্ত হয় তাহলে তারা পিঠ দেখিয়ে পালাবে তাদেরকে সাহায্য করা হবে না এবার আগের আয়তের সাথে মিলাও আবহার তাফসির ইনসের তা আগের আয়তের ব্যাপারে বলছেন তিনি যে তোমরা আমর মারুফ করবে মানে হলো যে এমন একটা কাজ করবে যে কাজের ফলশ্রুতিতে তোমরা কাপড়দেরকে সিকল বেঁধে দারুল ইসলামে নিয়ে আসো দারুল ইসলামে নিয়ে এলে এরা তোমাদের আখলাখ দেখে মুসলমান হবে। এরপরে এরা জান্নাতে যাবে এদের ব্যাপারে হাদি শরীর মধ্যে আসছে যে আল্লাহ তাল কিছু বান্ধব এরা জান্নাতে যাবে শিকলে বেঁধে তাদেরকে জাননাতে নেওয়া হবে শিকলে বেঁধে জান্নাতে নেওয়া হবে এর অর্থ এটা না যে জান্নাতে যাওয়ার মধ্যে শিকল বান্ধব থাকে না এটার অর্থ হলো যে মুসলমানরা তাদেরকে সিকল দিয়ে বেঁধে ওখান থেকে কি এরপরে ইহুদিদের কথা বলতে যে দেখো তোমাদের এই দায়িত্বটা তোমরা তো পালন তো করবে কিন্তু আনবে না আনলে তাদের জন্য ভালো হইতো তো এরা কি করবে তোমাদের কষ্ট দেবে কষ্ট দেবে অর্থটা কি তোমরা তাদের কাছে যাবে তাদের কাছে দাওয়াত নিয়ে সাথে কেতালে লিপ্ত হয় কেতালে লিপ্ত হওয়ার আগে আছে দুইটা আমার হালা একটা হলো মুসলমান হয়ে যাওয়া একটা হলো ঝিজিয়া দেওয়া মুসলমান হয়ে গেলে তো লাখানা আর ঝিঝিয়া তারা দেবে না দিয়ে তোমাদেরকে কষ্ট দিতে থাকবে ষড়যন্ত্র করবে এই করবে সেই করবে অথবা জিজিয়া দিলেও যে হুজুর মুসলমানদের সাথে তাহলে তারা তোমাদের সাথে পারবে না এটা তারা বোঝা যায় না যে আসলে তোমাদের কাজটা কি হবে তোমরা তাদের সাথে কিভাবে চাইবে এটা বোঝা যায় না এরপরে সামনে আরো তো আসতেছে وإين يقااتلووك تؤمنون بالله و آمنا أهل الكتاب بالله كان إ خرالههم la كان إ خير الهم ولو آمنا أل الكتاب الله كان الإمان خيررا اللههم منهم المؤمنون ق اللاام وصح به وأأكثرهم الفاسقون الكافون لا يضوك ay يهود يا معشر المستمين بشي. তারা তোমাদেরকে কষ্ট দিতে পারবে না তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এগুলো ছাড়া আর বেশি কিছু পারবে না মুখে কষ্ট দেওয়া এটাই শুধু ইয়া না এখানে মাকসাদ না মানে ইহুদিরা বা খ্রিস্টানরা আমাদের কষ্ট দেবে না মুসলমানদেরকে আল্লাহ তালা হিম্মত দিলাইতেছে যে তোমরা আসলে আল্লাহেররা আমাদের কোন ক্ষতি করতে পারবে কি ক্ষতি করতে পারবে ওদের দৃষ্টিতে ওদের পরিভাষে সবচেয়ে বড় ক্ষতি কি আমাদের ওদের পরিভাষে যেটা সবচেয়ে বড় ক্ষতি এটা আমাদের সবচেয়ে বড় সফলতা অর্থাৎ কথা একদম সেটা তো কখনই আগা ইতিম দেখো কাফেনদের হাকি আল্লাহ তারা বলতেছেন তারা যদি তোমাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয় আমি জিব্রাইল পাঠাবো ফেরেস্টা পাঠাবো আল্লাহ তারা নে জানে এটা দুনিয়ার সিস্টেমটা এমন যে একটু আসবাব গ্রহণ করতে হবে ওই যে পিছনে ঘটনা গেছে না জাভের রাজি আল্লাহ বলছিলাম যে জাবের রাজি আল্লাহ একটু সামান্য খানা তৈরি করে হুজুরে প্রায় এক হাজার সাহাবি লো জনের খাবার হুজুরে এক হাজার সব সাহাবিদিকে খাওয়াই দিচ্ছে এটা তো এই খাবারটা আল্লাহ পারতেন না কিন্তু আল্লাহ তালা নিজামি হলো এটা যে একটু লাগে তোমাকে একটু দাঁড়াতে হবে ডাল তো লাগবে দাঁড়াতে তো হবে সুয়ে সুয়ে দিকে বলো যে কি হবে কাফের হাকিত হলে এটা যে তারা যদি যুদ্ধে আসে ইউ আর লোক কাফেরদের হাকি এটা কখনোই মুসলমানদের সাথে ঠিকঠাক ডাকতে পারবে না আর ওরা যা যা বলে সব মিথ্যা কথা সবটা বেশি বলে মানে অধিকাংশ হলো মিথ্যা কথা যা দেখা এইটা সেটা অধিকাংশ হল মিঠা কথা যারা দুনিয়াটা হাতের মুঠে এসে গেছে পরে কত মানুষের হাঁটতে আছে না তাই না আরেকজন কত ছাব্বিশ বছর ধরে খুঁজতো না চলে গেছে তো যত কিছু শোনা না একবারে একদম ফালতু আসলে মোত আসের হয় কারা যারা ওই সত্যিকারে কোরআনে কারিম থেকে ইহদীদের কে ইহুদিকে চিনে হলো না টিভি দেখা রেডিও শুননা তালা এই কাপের হলে এরা মুসলমানদের মোকাবেলা আসবে ইউকুল আতবার ইয়া জুমলে হবেই না কখনো ইউলুল আতবার তারা পিঠ দেখাবেই দেখাবে এটার অর্থ এটা না যে আমরা আমাদের জানাতে যাওয়াটা বন্ধ হয়ে যাবে না ওরা দেখানোর সময় হয়তো আমাদের কয়েকজন তারা সামনে এসে কখনোই তোমাদের সাথে যুদ্ধ করবেন ওরা ইসানা নিজেদের জায়গায় থাইকা যুদ্ধ করবো বিমান দিয়ে আসবে একটু সামনে নামা খাওয়ার না দেয়ালের আড়াল থেকে তারা করবে বেশ পদস্থ কর্মকর্তা ছিল তারপরে ওদের জন্য নির্যাতন দিকে বের হয়ে গেছে বই লেগছে ইসরায়েলের কি শক্তি আছে সব প্রকাশ করার জন্য এগুলো কিন্তু আমাদের কাছে মনে হয় সত্য কথা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার যে সদস্য সে ওদের দল ত্যাগ করে বের হয়ে বের হয়ে যাবে আর তারা তারা রাখবে এটা কল্পনা করা যায় আসলে সম্পূর্ণ নাটক ওরে বের করা একটা নাটক করে ওদের মৌভূমি মানুষের সামনে প্রকাশ করে হল করে মুসলমানরা বিশেষ করে ভয় পেয়ে যায় এই আছে এই আছে এই আছে এই আছে সারা দুনিয়া চোখে একবারে চোখের সামনে ওদের সব ফালতু আলাপ এগুলো একদম ফালতু আলাপ ও আন্নল মোহিনিন কাফিরিন আল্লাহ আউলিয়া শানের কাই জয় এটা না মনাসিব ছিল কাকাতিলু আউলিয়া আর শৈতানের আউলিয়াদের সঙ্গে তোমরা যুদ্ধ করো শয়তান আউলিয়াদের কাইটা হলো জয় এটা না তো এখানে বললেন যে শয়তানের আউলিয়াদের সঙ্গে তোমরা যুদ্ধ করো তা স্বাভাবিক শয়তানের আউলিয়ালা যতটা কবি হবে কবি হবে না বলতেছে না শতফ হবে না আল্লাহ তালা আমাদেরকে সঠিক জিনিসটা বোঝার তোমার তাদের কোনো ইতো থাকবে না এবং তাদের কোনো দৃঢ়তাও থাকবে না এতে সাহা মা মজবুতিও থাকবে না যেখানেই তারা আছে ইহুদি এমন একটা জাতি ইহুদি এমন একটা জাতি যারা দুনিয়াতে সবচেয়ে বড় ধনী কিন্তু তাদের নিজস্ব শক্তি বলে কোনো রাষ্ট্র নাই নিজস্ব শক্তি বলে কোন রাষ্ট্র নাই এই একটা জাতি ছাড়ার বাকি সব নিজস্ব শক্তি বলে ধর্মাবলম্বীদেরও আছে মুসলমানদেরও আছে একটা জাতি যাদের নিজস্ব শক্তি বলে কিছু আর ইসরায়েল যেটা আছে এটা দুনিয়া সবাই জানে এটা আসলে নিজস্ব শক্তি বলে না ওইটা আমেরিকার লন্ডনেরই যেন কি বলা হবে এটাকে বিড়ালের খামার এতটুকু হা! তারা আল্লাহর প্রতিশ্রুতির অধীনে থাকলে আল্লাহর অধীনের প্রতিশ্রুতি প্রতিশ্রুতির অধীনে থাকলে কিংবা মানুষের পক্ষ থেকে প্রতিশ্রুতির অধীনে থাকলে তারা কিছুটা ইজ্জত পাবে ওই তাদের কোনো ইজ্জত নাই তবে হ্যাঁ দুইটা শুরুতে তাদের একটু ইজ্জত হইতে পারে সেটা হলো তারা যখন আল্লাহর প্রতিশ্রুতির অধীনে থাকবে তার মানে ওরা যখন মুসলমানদের অধীনে থাকবে তো মুসলমানদের অধীনে থাকলে তাদের সাথে মতো আল্লেখ আল্লাহর কিছু হুকুম আছে না তাদের সাথে আল্লাহর কিছু হুকুম আছে না যে সাধারণ ইহুদি খ্রিস্টান তারা যদি মুসলমানদের মোকাবেলায় যুদ্ধে না হয় তাহলে তাদেরকে মারা হবে না তাদেরকে তাদের ধর্ম পালন করতে দেওয়া হবে এটা হলো হাবলিম মিনাল্লা আর হাবলিম মিনান্ন এটাও মুসলমানদের সাথে তারা যে চুক্তিবদ্ধ হবে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে না তো আমরা ঠিক আছে এটা হলো হাবলিম মিন আল্লাহ হাবলিমিন আসছে ওখানে মার্কুল কানে এই আলোচনাটা আনছেন যে ইহুদিরা দুনিয়া সবসময় একবারে সুর থেকে নিয়ে জরিবাতটা যেদিন তাদের উপর লাগছে এরা লাঞ্ছিত হতেই রয়েছে হ্যাঁ দুইটা সুরতেই তাদের একটু ইজ্জত হাসিল হয়েছে সেটা হলো আল্লাহর হুকুমের অধীন যখন তারা ছিল মুসলমানদের অধীন আরেকটা হলো খ্রিস্টানদের দয়ার ভিতরে যখন তারা ছিল উদ্দেশ্য নিয়েছেন যে আমার মুসলমান হওয়া কোনো জরুরি অন্যরা বলছেন যে এখনো যারা আছে ওরা ওই ওরকমের অন্য ধর্মাবলম্বীদের ছায়ার নীচে আছে সেটা হল হাবলুম মিনান নাস তো তাদের ইজ্জতে দুইটাই সুরত হয় হাবলুম মিনাল্লা না হাবলুম মিনাল না এই দুইটা ছাড়া কোন দ্বিতীয় কোন সুরত নেই তাদের ইজ্জতে মিনাল বলতেছেন তো হাবলুম কি দুটা সুরত নাই আল্লাহর হাবলের অধীনে থাকবে অথবা মানুষের হাবলের অধীনে থাকবে এটা কারণে যে তারা আল্লাহ না করত এবং আল্লাহ এবং তারা সীমা লঙ্ঘন করতাম এ পর্যন্ত তো আহলে কিতাবদের বেশ মাজাম্মত হয়ে গেছে সব আহলি কিতাব খারাপ না এদের মধ্যে ভালো আছে এটার থেকে দেখো এটা থেকে ওই যে এরাও বলছিলাম এটা একটা মোমেন্ট আল্লাহ আহলাকালে আল্লাহর আগে এই হুদীদের কথা বলা হয়েছে এখানে মোটামুটি বেশ মাজা মতে গেছে না এই তার সবকিছুই খারাপ তোমার কাছে এর ব্যাপারে কোনো কথা বলতে থাকলে এর শুধু গেলে সবটা তাই বলো বাস্তবে এর মধ্যে কিছু ভালো জিনিসটাও আছে যে এটা তুমি মোটে বলোই না একেবারে স্বীকার করা তো এটা এটা আসলে ইনসাফের না ইনসাফের তাকা হলো যে আমাদের দুশমন তাদের মধ্যে কিছু যদি ভালো মানুষ থাকে তাহলে ভাই না এটা বলতেছে দেখো কিতাবরা সবাই সমান না এটা না হলে আসলে তোমার কোন কথা যোগ্যতাই থাকবে না তোমাকে কেউ যদি দেখে যে তুমি ওই যেদিকে ছুটছে সেটা লই ছুটো আর তোমার রায়ের বিপরীত যারা আছে ওদের ভালো জিনিসগুলো তুমি স্বীকার করো না তাহলে তোমার ভিতরে যে এত দাল নাই এটা তোমার যারা শ্রোতা তারা বুঝে ইসলাম যেটা শিখায় সেটা হলো যেটা হক সেটা তো আমি বলবো যেটা বাতিন সেটা তো বলবো বাকি যাদের মধ্যে আছে তাদের মধ্যে যেতটুক কথা ভালো আছে মাহাসেন যেটা আমাদের মধ্যেও নাই সেটাকে অনেক জালি করে তুলে তুলে ধরাছে অনেক জালি করে তুলে ধরাছে যাদের মধ্যে এই ভালো জিনিসটা আছে এদের দলের ভালো মানুষটাও আছে থামতে হবে মুস্তাবিনীদের মধ্যে একদল আছে এমন যারা অবিচল মিন আহলিল কিতাবাহ মধ্যে একদল আছে যারা এই যেটা স্বীকার করতে হবে রাতের সময় গুলোতে আল্লাহর আয়াত করে তারা রাতের বেলা আল্লাহর আয়াত করে একদিন সবচেয়ে ভালো অবস্থাটা বলতেছে একটা মুসলমানের সবচেয়ে ভালো হালত হলো নামাজ আর নামাজের ভিতরে তেলাওতের আবার সেটা হলো একদম রাতের রাতের বেলা কিভাবে প্রশংশা করে আল্লাহ তাআলা ইয়া সলুনা আয়াতে আল্লাহ আনা আলাইহ ওয়া হুম ইয়াসজুদুন আই ইয়াসলুন ইয়াসলুন হালুন যুজ বলে কোন উদ্দেশ্য ই ওমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রূফ ওয়া ইয়ানহাউনা আনিল আর তাদের মধ্যে যারা আল্লাহ যে কারোর সাথেই আল্লাহর কোনো ব্যক্তিগত হবে কারোর সাথে স্বজন প্রীতি নাই বরং যে আল্লাহর দিন মেনে নেবে সে যেই গ্রুপ থেকে আসুক সে আল্লাহর কাছে প্রিয় দেখো আল্লাহ বলেন এরপরে আহলি কিতাবদের উম্মাতে কাহ ইমা তাহলে দ্বিতীয় সুরজ তর কি হবে তারা যে কোনো ভালো কাজ করবে তাদের সেই ভালো কাজটার অমর্যাদা করা হবে না কি বোঝানো হলো মানে তারা যেন এটা মনে না করে তারা যেহেতু কারা সেটা আল্লাহ তারা জানেন সে আগে যেমনই ছিল এখন কারা মোত্তাটি পুরস্কার